আনাস্টা জেলাও চালান হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা এক শাহ অর্থাৎ চার মুদ হতে পাঁচ মুদ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন এবং অজু করতেন এক মুদ দিয়ে এক মুদ সমান ছয়শ গ্রাম চার মুদ সমান এক শাহ অর্থাৎ আড়াই কেজির পাত্র বিশেষ তবে শস্যের তারতম্যের কারণে ওজনের তারতম্য ঘটে যেমন জব কিংবা গম হলে আড়াই কেজির কিছুটা কম হতে পারে अब चाल भारी हबर कारण बस होते पारे।